আংলা বাংলা মানবতা সমাধান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 सुप्रिय दर्शक श्रोता पृथ्वी जे प्रंत बस टी बांगलार देखें अपन प्रत्येक केनेक प्रीति मुबारकबाद बोलते हैं भलोबाशाई अनुग्रह और अनुकम प शुदू तर दयाबारित कर सब रब्बुल आलमीन आपन होते तबिन्न धरण सूझ और सुविधा दिए धन्य कर रब्बुल आलमीन न्यामत অনুগ্রহ অনুকম্পা বনিয় এবং দানব মানুষ এবং জিনেরা যাতে অফুরন্ত বাস্তবতায় লাভ করতে পারে এই জন্য রব আলম নিজে অসংখ্য সূত্র আমাদের কাছে উপহার করে দিয়েছেন উন্মুক্ত করে দিয়েছেন আর এর অন্যতম একটি বড় বাস্তবতার নাম হল রামাদান রামাদানিম রমজানুল মুবারক আল মোহাম্মদুর রসুল্লাহ তাই রমজান এমন একটি মাস যে মাসে আর সে আজিমের মালিক নিজের পক্ষ থেকে গাইডলাইন দিয়ে মানব আর দানবকে তার আপন হওয়ার সূত্র এবং সম্পর্ক তৈরি করে দিয়েছেন এ কথাটি বললে এইভাবে আরো বলা যায় আল্লাহ সুফান আদম আলী হিসালামকে সৃষ্টি করলেন ডাইরেক্ট মাটি থেকে রব্বুল আলমী মাটি থেকে তৈরি হওয়া আদম আলী সালাম শিক্ষক হিসেবে শিক্ষা দিলেন সাক্ষী এই মাটি থেকে তৈরি হওয়া আদম রব্বুল আলমী এনের পক্ষ থেকে শিক্ষা লাভ করে ফেরেস্তাদের চেয়েও পরীক্ষায় শ্রেষ্ঠ মর্যাদায় উত্তীর্ণ হলেন যদিও इबलिस अजाज शत्रुता को अहंकार प्रदर्शन कर आदम आली हिस्सलम मर्यादा मेने नए नाई क्यों रबुल आलमी शिक्षा रब्बुल आलमीनर एक भलसा पे आदम आलीम मटिर तैरि श्रेष्ठ हिसेबी रबुल आलमीन पक्ष के संबर्धित আদমা আলী ইসলামের এই সংবর্ধনাকে রব্বুল আলমীল বিষয়ের না আল্লা আল্লাহ তুমি যা শিক্ষা দিয়েছ তাই জানি যা শিক্ষা দেও নাই তা তো জানি না তাই পারলেন না বলে দাও প্রত্যেকটি জিনিসের না গুনাগুন আদম আলী ইসালাম যখন বললেন রব্বুল আলমিনের নির্দেশে এক এক করে না মার গুণাগুণ রব্বুল আলমিন আদম আলী হিসালামেরই শ্রেষ্ঠত্ব মর্যাদাকে স্বীকৃতি দিয়ে সংবর্ধিত করলেন বললেন উসজুদুল আদম আদমেরই মর্যাদা মেনে নাও তাকে সাজনা কর সৃষ্টির সূচনায় আদম আলী হিসালাম সরাসরি মাটি থেকে তৈরি হয়ে রব্বুল আলমিনের শিক্ষা रब्बुल आलमी भल पे सर्वश्रेष्ठ मर्यादाय धन्य हो पात्र भेदे क्या समय आदम सतान बनी आदमे और हाँ तरस दानवे जाते रबुल आलमी शिक्षा लाभ करते रबुल आलमी भलोबासन्य होतेब्बुल आलमी और शे आजीमे যুগে যুগে সময়ে সময়ে নাজিল করেছেন কিতাব আর যার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হল আলকর আনীব যে কারণে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল বললেন সেই রুকুম তোমাদের মাঝে সেই সর্বশ্রেষ্ঠ হতে পারে সম্পদ বংশগৌরবাল চলন অনেক কিছুতেই হয়তো ব্যক্তিটির শ্রেষ্ঠ নয় বটে কিন্তু যদি কর আন আল করিম শিখে কর আনকে নিজের পক্ষে ধারণ করে আর অন্য আরেকজনকে করআনের এই ধারণ করা শিক্ষাটা পৌঁছে দেয় বিশ্বডবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামে সহাৎ করলেন সে যদিও এটি নিচু বংশ থেকে হয় না কেন সে যদিও অভাবগ্রস্ত পরিবার থেকে হয় না কেন সে যদিও আধুনিক সভ্যতার সাথে তাল মিলিয়ে চলতে অপারগ হয় না কেন তবুও সে হল শ্রেষ্ঠ কারণ করেছে আর অন্য আলমিনের সম্পর্ককে মিলিয়ে দেওয়ার কাজ করছে বুদ্ধিগণ এই যে বিষয়টি একটু চিন্তা করলে আপনারা আমার প্রত্যেকের বিবেককে নাড়া দেবে রব্বুল আলমিন আমাদের সকলকে ঠিক এই চেতনায় কর আন আল করিমকে আপন করার তৌফিক দিয়ে ধন্য করুন আমিনে বিশ্ব নবী মুহাম্মুর সাল তালী হুসালাম রব্বুল আলমিনের দরবারে অভিযোগ পেশ করে বলবেন কর করিমের ভাষায় অকাল রসুল আপন বলে নিজের জীবনে বিশ্বাস আর চেতনায় বাস্তবে গ্রহণ করেনি সুতরাং তাদের বিরুদ্ধে আমার অভিযোগ বন্ধু একবার চিন্তা করুন যদি বিশ্বনবী মোহাম্মদ রসুল আলমিনের অনুমতি সাপেক্ষে যাদের জন্য সুপারিশ করবেন তারাই সফল কাম সুতরাং বন্ধুর চিন্তা করা উচিত রমজান মুবারক আমাদের মাঝে বারবার এসে কথাটা স্মরণ করিয়ে দেয় আর যে কর আনছেড়ে দিলে রসুলসলাম অভিযোগ করবেন ছেড়ে দেয়া মানে হিজরত করলে অর্থাৎ বিশ্বাস করি করন সত্য কিন্তু মানি না বিশ্বাস করি কোর আন সত্য কিন্তু তেলাওয়াত করি না বিশ্বাস করি কর আন সত্য কিন্তু নিজের জীবনে পরিবারে সমাজে প্রতিষ্ঠার চেষ্টা করি না এর নাম হিজরাত গ্রহণের পর ছেড়ে দেয়া আমরা কি নিজের বুকে হাত দিয়ে বলতে পারি কেমতের কঠিন দিনে রসুলসাল্ল আলি হুসাল্লামের অভিযোগ থেকে আমরা বাঁচতে পারব বন্ধু চেষ্টা করুন বাস্তবতা এই মাস করআনের মাস রমজান বন্ধু রব্বুল আরমিন এই আল কোরআন আল করিম এর অবতীর্ণ হওয়া রাত্রি থেকে সৌভাগ্যের রজনী বললেন কেন এর জুল দীর্ঘ জীবন অনেক বেশি ভালো কাজের প্রতিযোগিতার গল্প যখন শোনালেন সত্য ঘটনা যখন বিবৃত করলেন সাহাবাইকার ষাট থেকে সত্তর বছরের জীবনে তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো বছরের জীবন পাওয়া মানুষদের ভালো কাজের বিপরীতে কীভাবে প্রতিযোগিতায় বিজয়ী হব সামনে যাব আমরা তো মাত্র ষাট বছর বাসি সত্তর বছর বাসি কেউ বা আশি বা নব্বই বা একশো এর বেশি নয় সাহাবাইকার আমরা দিয়ে আল্লাহ আনহুমগনের আবেগ ভরা দরদ বিস্তৃত প্রশ্নের জবাব দিতে গিয়ে রব্বুল আলমী নাজিল করলেন সৌরাতুল কাদার ঘোষণা যার পুরস্কার আলমিন বললেন নিশ্চয়ই তুমি কি জানতে চাও বা তুমি কি জানো লাইলাত্রোষে দেখা যায় নিজে কারণ বারো মাসে এক বছর পৃথিবীর কোন সমাজবিজ্ঞানী সৃষ্টি করে নাই বরংরব্বুল আলমী নিজে বারো মাসে এক বছর সৃষ্টি করেছেন যেদিন আকাশ আর জমিন তিনি সৃষ্টি করেছিলেন বন্ধুক আমরা এই বিষয়টি নিয়ে আরো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 মাস ইফতার তারাভিক ঈদ উল ফিতর এরকম আরও অনেক কাজ যেগুলো নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকবো আপনাদের সাথে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 বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম রব আলী নিজে বারো মাসে এক বছর তিনি তা সৃষ্টি করেছেন যিনি আকাশ আর জমিনের যেদিন থেকে আকাশ আর জমিন তিনি সৃষ্টি করেছিলেন মাসের সংখ্যা হল বারোটা জেদিম তিনি সৃষ্টি করেছিলেন আকাশ আর জমিন সুতরাং আমরা কেবল নাম পরিবর্তন করতে পেরেছি ১২ মাসে এক বছর তাকে ১৩ মাস বানাতে পারি নাই বারো মাসে এক বছর তাকে এগারো মাস বানাতে পারি নাই তো যদি বারো মাসে এক বছর হাজার মাসকে বারো দিয়ে ভাগ করা হয় তাহলে অঙ্কে হয় চুরাশি বছর ছয় মাস একটিমাত্র রাত্রি রমজান মোবারকে একটিমাত্র রাত্রি যা কোরআন নাজিলের রাত্র যা সৌভাগ্য রজলি রব্বুল আলমিন বলেন তা হাজার মাসের চেয়ে উত্তম অর্থাৎ রমজান মুবারকের ওই রাত্রিটা যার সৌভাগ্যে যার বাস্তবে নসীব হবে সে এক রাত্রিতে চুরাশি বছর ছয় মাস ভালো কাজ এর সওয়াবে ধন্য হয়ে যাবে সুতরাং যার জীবনে পঞ্চাশ বছর বয়স হয়েছে যার ষাট বছর বয়স হয়েছে যার সত্তর বছর বয়স হয়েছে সে যদি ১৫ বছর হতে মিনিমাম স্বাভাবিকভাবে প্রচলিত পনেরো বছর হতেই প্রাপ্তবয়স্ক হল পনেরো থেকে অন্তত ৫০ বছর পর্যন্ত হলে বাদ দিলে ৩৫ বছর ৩৫টা লাইলাতুল কাদার যদি পায় ৩৫টা চুরাশি বছর গুণ দিলে কত হয় অথবা ১০টা চুরাশি বছর গুণ দিলে কত হয় আটটা চুরাশি বছর গুণ দিলে কত হয় একটু ক্যালকুলেশন করুন না বন্ধু অতীতের উন্মতের সাথে প্রতিযোগিতায় আমরাই বিজয়ী হব হ্যাঁ যারা লাইল পাওয়ার জন্য বিশ্ব নবী মোহাম্মদ একটি দোয়া শিখিয়েছিলেন দোয়াটি হল বার বার বলতে হয় আল্লাহ মানেই হলো তো বা করা রমজান মুবারকের চূড়ান্ত সফলতায় জাহান নাম থেকে মুক্ত হয়ে জান্নাতির নিশ্চিত ঠিকানায় ওই ব্যক্তি ধন্য হতে পারে যে বারবার অপরাধকে মিটিয়ে দেয় কৃত অপরাধকে নেকিতে পরিবর্তন করে দেয়ানা তালা ওয়াদা করেছেন যারা তৌবা করে রব্বুল আলমিন তাদেরকে নিজ অনুগ্রহে প্রবেশ করাবে তাদের ডানে যারা ইমান এনেছো তাও আসা তাহলে তো বা এ সুহা করলে তোমাদের রব তোমাদের কৃত অপরাধকে পাল্টে দেবেন মুছে দেবেন কৃত অপরাধকে যার তলদেশ দিয়ে দিনে যেদিন রব আলিন নবী এবং তার সঙ্গী সাথীদেরকে অপদস্থ করবেন না হ্যাঁ এবং তার সঙ্গী সাথী তারাই হতে পারবে যারা করবে সামনে আর আর পিছুনে চমকাতে থাকবে তারা বলতে থাকবে হ্যাঁ আমাদের রব আমাদের ক্ষমা করে দাও রব্বুল আলমিনের কাছে বারবার নিজেদের কাকুতি পেশ করবে ইনাকা আলাকুল্লি সেই ইনকাদির বলবে আল্লাহ তুমি সব কিছুর ক্ষমতা পান তাই তৌবা করতে হবে নিজে আদেশ সবাই মিলে বলেছেন আর রাতে সত্তর বারের বেশি অন্য বর্ণনা রয়েছে বেশি আমরা কয়বার রমজানুল শেষ দশকে করল করিমের নাজিল হওয়ার সাথে রব্বুল আলমিন সম্পৃক্ত করে দিয়েছেন তা হল আমরা এই পৃথিবীতে সৌভাগ্য চাই যে নাকা উচিত চূড়ান্ত সৌভাগ্যের মাপকাটির নাম হলো একটি কিতাব তার নাম আলকর আন আল করিম আর হাঁ অনেকেই বলব আমরা শান্তি চাই সৌভাগ্য না হলে শান্তি হয় না আর শান্তি হতে হলে সৌভাগ্য প্রয়োজন একটি আত্মীর সাথে জড়িত তাই রব্বুল আলমিন কর আনল করিমের সুরাতুল কাদার এর মধ্যে সৌভাগ্য আর শান্তিকে এক এবং অভিন্ন করে দিলেন তবে কর আন করিমের বর্ণনার ভঙ্গির বাস্তবতায় রব্বুল আলমিন মানব দানবদেরকে সবাইকে বুঝিয়ে দিলেন প্রথমে সৌভাগ্য অর্জনের চেষ্টা করতে হবে আর সৌভাগ্য অর্জনের জন্যে কোরআন আল করিমের কাছে যেতে হবে কারণ কোরআন নাজিল হয়েছেই সৌভাগ্য বিনির্মাণের জন্যে কোরআন যে রাত্রিতে রব্বুল আলমীর অবতীর্ণ করেছেন ওই রাত্রিটা সৌভাগ্যর জনী সৌভাগ্য বিনির্মাণের জন্য ওই রাত্রিতে অবতীর্ণ কিতাবের কাছে যেতে হবে সৌভাগ্যের জন্য অন্য আর কোথাও ডানে বামে সামনে পিছনে দৌড়াদৌড়ি করা যাবে না সৌভাগ্য চাই যেতে হবে তার হাবিবদুর রসুল্লাহ সোল্লাহামাজির করেছেন করল করিম কর আন আল করিম মোহাম্মদুর রসুল্লাহ সোল্লাপে আলমিনাজির করেছেন কিন্তু বাস্তব নমুনা ছিলেন চরিত্র তিনি বলেছিলেন তোমরা কি কোরআন তিনি ছিলেন কোরআনের বাস্তব নমুনা তিনি ছিলেন প্রেক তাই জীবন্ত কোরআন হলেন মোহাম্মদুর রসুল উল্লাহ সালাম তাই করল করিম বুঝতে পড়তে আমল করতে বিশ্বাস করতে একজন মানুষের কেবল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন মানুষের জীবনের সব কিছু অর্থাৎ নবৌতী জিন্দিগির আদ্যপান্থকে অনুসরণ করতে হবে আর ফুকাহামের ভাষায় ফকিগণ মোহাদ্দগণের ভাষায় তা এই হবে যে রসুল সাল্লাহ আসলামের কথা রসুলসাল্লাসমের কাজ রসুলসালামের সমর্থন এবং রসুলসাল্লা গুনাবলীকে অনুসরণ করতে হয় যে ব্যক্তি তার জীবনে রসুলসাল্লামের কথা রসুলের কাজ রসুলের গুনাবলি এবং রসুলের সমর্থনকে বাস্তবে অনুসরণ করে সে বাস্তব কোরআনকে অনুসরণ করে তার জন্য সৌভাগ্য আর হা যার জীবনে সৌভাগ্য ধরা দেয় তার জীবনে শান্তি শান্তি আর শান্তি কারণ আকাশ আর জমিনের সষ্টা অব্লা পক্ষ থেকে নাজিল হওয়া রশিকে যে ধারণ করে প্রচন্ড কষ্টের ভিতরেও তৃপ্তি আর শান্তি সে লাভ করে ইব্রাহিম আলী হুসালাম কেবল অব্লা পক্ষ থেকে নাজিল হওয়া রুজকে ধারণ করার অপরাধে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে কিন্তু আগুন তাকে জ্বালা পারে না বরং অগ্নিকুণ্ড তার জন্য। আরামদায়ক বাগানে পরিণত হয়েছে দৃশ্যত তো একজন তৌহিদবাদী কোরআন দিয়ে সৌভাগ্য বিনির্মাণকারী ব্যক্তির বিপদ বসিবত হতেই পারে কিন্তু ওই বিপদ আর বসিবত তার জন্য আনন্দের আর তৃপ্তির হবে মর্যাদা বৃদ্ধির কারণ হবে বন্ধুক্ষণ আল্লাহ আল্লাহ সৌভাগ্যের নিশ্চিত ঠিকানা বললেন কর আনকে আর রসুল হলেন করিমের বাস্তব নমোনা তাই রসুল সাল্লাহামকে অনুসরণ করলে কোরআনকে অনুসরণ করা হয় তাই কোরআন এবং সন্না এক এবং অভিন্ন পরিভাষায় সহজভাবে বললে তার হাবিব তিনি কিছুই বলে যা কিছু নব্বুল আরমিন ওহি করেছেন তাই তিনি বলেন এই জন্য দুই প্রকার তেলাওয়াত করা হয় তার নাম কোরআন আল আরেকটা ওই তেল করা হয় না তা হল রসুলের কথা কাজ সমর্থন আর কোনটি এক এবং অবিড্ড একই উৎস থেকে এসেছে আর ওই এক উৎস থেকে নাজিল হওয়া ওই রশিদ ওই আর কর্নাকে যে ধারণ করে তার সৌভাগ্য হয় আর সৌভাগ্য আসলেই শান্তির বার্তা শুরু হয় যে কারণে উকবুল আলমিন সৌরতুল কাদের বললেন নাজিল করেছেন কোরআনকে একটি রাত্রিতে ওই রাত্রিটা হাজার মাসের চেয়ে উত্তম আর ওই রাত্রি উদযাপন করতে গিয়ে সৌভাগ্যের বাস্তবতা ছড়িয়ে দেয়ার যুদ্ধেই কারণ সৌভাগ্য নিশ্চিত হলে শান্তির ধারা শান্তির আজকে আমরা পৃথিবীতে শান্তির জন্য কত কিছু করি শান্তি সম্মেলন হচ্ছে শান্তির জন্য মিশিলার মিটিং হচ্ছে শান্তির জন্য কত কিছু হচ্ছে কিন্তু জেনে শান্তি কোথাও খুঁজে পাওয়া যাবে না হা একটি জায়গায় তাহলে আগে সৌভাগ্য বিনির্মাণের নিশ্চিত ঠিকানা কর আন আল করিমকে ধারণ করলে কর আন আল করিমকে বিশ্বাস করলে কর আনাল করিমকে নিজের জীবনে চাল চলনে বিশ্বাস আবেগে মরণে আর জীবনে সর্বত্র সঙ্গী বানালি আর এই শিক্ষা রমজান মুবারক আমাদের মধ্যে বারবার পুনরুজ্জীবিত করে তোলে বিশেষ করে রমজান মুবারকের শেষ দশক শেষ দশক শেষ দশ দিন তাই বন্ধু না বন্ধু জিবিল আলীত্বে ফেরস্তাদের মাধ্যমে সৃষ্টির আনাচে কানাচে শান্তির মিছিলের ভিতরে আমরাও নিজেদেরকে আবিষ্কার করি হা এই শান্তির মিছিলে নিজেকে আবিষ্কার করার জন্যে নিশ্চিত সৌভাগ্য বিনির্মাণের ঠিকানায় ফিরে যেতে হবে তার নাম আল কোরআন আল করিম রবুল আলমিন আমাদের সকলকে করআন আল করিম এর যথার্থ বিশ্বাসী অনুসারী অনুগামী এবং কোরআনের বাস্তবায়নকারী হিসেবে কবুল করুন আমি আসসালামুকুমাত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 जाना जाति रविवार सन्ध्या साढ़े पांच टाय बांगे और सन्धार पांच टारते